المكتب التعاوني للدعوة والأرشاد وتوعية الجاليات بأبها بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد بيدرشوك سرطة بها يبوني لك أسهدوريا ابنالا جيجي كانتك أما دراس كراء لتناشونتنا ابنالي شاكل كجانتشيان تريك شبتها ومبارك بد بيدرشوك আল্লাহবাহান হুয়ায়তালার কাছে পছন্দের কর্মগুলোর মধ্যে অন্যতম পছন্দের কর্ম হচ্ছে আসৌম বা রোজা চাই সে সৌম ফর্জ হোক কিংবা নফল হোক আল্লাহ সাহান হুয়া তালা হাতিসে কুৎসির ভিতরে বলতেছেন আসম উডি ও আনা আজ বিহি সোম বা রোজা আমার জন্য রাখা হয় আর এর পুরস্কার আমি নিজেই দিব ঠিক একইভাবে আল্লাহানের আল্লাহ নবী সাল আলহ্লাম তার একাধিক সাহাবিদেরকে তারা যখন নবী করিম সাল আলাইহালামের কাছে ওসিয়াত তলব করলেন কিছু নসিহাতের জন্য প্রার্থনা করেছিলেন তখন তাদেরকে সৌমের ব্যাপারে তিনি অসিয়াদ করেছিলেন যেমনটি আবু হরারুকে আল্লাহ প্রতি মাসে তিন দিন আয়ামবিদের সৌমগুলো পালন করার জন্য ওসিয়াত করেছেন ঠিক একইভাবে আবু দর্দার রদিয়াল্লাহ আহুকে আল্লাহ নবী সাল্লাম এভাবে নফল সাওম পালনের জন্য ওসিয়াদ করেছেন ঠিক একইভাবে এসে বলেছিলেন যে মুরনি বি আল আল্না ইয়ারসুল আল্লাহ আপনি আমাকে এমন একটি আমলের সম্পর্কে বলবেন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো তখন কাল সাল্লাহাল্লাম আল্লাহ নবী সাল্লাহ আলাই হাসাল্লাম আবু ওমামা আলবাহিলিরাদি আল্লাহকে বলেছিলেন আল্লাই ক্যাবি সৌম হে আবু ওমামা তুমি যদি জাননাতে যেতে চাও তাহলে সৌমের যে আমল সৌমের যে কর্ম রয়েছে সে কর্মটি তুমি করার চেষ্টা করো আবু ওমা রাদি আল্লাহ বলতেছেন আমি দ্বিতীয় আরও একদিন এসে আল্লাহকে যখন এ কথা বললাম যে ইয়ার্লা আপনি আমাকে এমন একটি আমল সম্পর্কে নসিহাত করবেন এমন একটি আমল বাতলাবেন যে আমলটি আমি করলে জান্নাতে যেতে পারবো তখন ঠিক একইভাবে আল্লাহ নবী সাল আলাইহাল্লাম আবু ওমাম আলবাহিনী কে বলেছিলেন আলাইকা বিসিয়াম হে আবু बेशी बेशी कोड़े, ठीक एक ही आबूम जिज्ञासा कर आल्ला सत्कर्मित आल्ला सब चेहरे प्रिय अल्लाह सन का सब चे पसंद তখন আল্লাহ নবী সালাম আবু ওমামা আলবাহিলি রাদ আল্লাহনকে বলেছিলেন আল্লাইকা বিদলাহ যে হে আবু ওমামা তুমি বেশি বেশি করে নফল সাওম পালন করো কারণ নফল সাউমের সমতুল্য কোনো আমল হতে পারে না কিছু কিছু বর্ণনার বিতরে এসেছে আল্লাহনবী সাল্লা সাল্লাম বলেছেন আলাই কে বিউমে ফা ইন্নাহু ইসলাল্লাহ হে আবু ও মামা তুমি বেশি বেশি করে নফল সৌম পালন করো কারণ নফল সউমের সাদৃশ কোনো আমল হতে পারে না নফল সউমের সমতুল্য দ্বিতীয় আর কোন সৎকর্ম হতে পারে না যে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে আমরা সেই নফল সোমের জগতে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ ফজিলাত এবং আপনার প্রতিদানের বিবেচনায় যে সোম হচ্ছে সর্বোচ্চ স্থান দখল করে আছে। আজকে আমরা আপনাদেরকে সে সম্পর্কে বলবো আর তা হচ্ছে সৌম ইয় আরাফা অর্থাৎ আরাফার দিনে জুলহাজ মাসের নয় তারিখে যেদিনকার আল্লাহর মেহমানরা আরাফার ময়দানে একাত্রিত হন ঠিক সেই দিনে যে সমস্ত ইমানদার বান্দা এবং বান্দিদের হজে যাওয়ার সুযোগ হয়নি তাদের জন্য এ শমের সুযোগ অপেক্ষা করতেছে আর তা হচ্ছে বছরের ষষ্ঠতম নফল ইয়ামে আরাফ অর্থাৎ আরাফার দিনের সম হচ্ছে বিবেচনায় সর্বোচ্চ স্থান দখলকারী একটি শ্রম বছরের ষষ্ঠতম নফল শম পুতিদান এবং স্বভাবের বিবেচনায় এ সওমের মতো দ্বিতীয় আরেকটি শম হতে পারে না কারণ বা তিনি বলতেছেন যে একটি সৌমের বিনিময় আমি রব্বুল আলমিনের কাছে পূর্বের এবং পরের এ দুটি বছরের সকল সগিরা গুণা মাফের আশা করি সুবাহ সুবাহ আল্লাহ আজিম আল্লাহু আকবার। अल्लाह सुनवाला बंदा के क्षमा करार्जन कि एक विशाल सूचो को रेखे सिन। जे बचर भोजा रेखे दूट बसर समस्त छोटो गुणागुलो के माप कर एक सूझ पासी तो यम सूझ बसर द्वित दिन को नफल सम पालन मध्य अर्जित है माध्यम अर्जित है एमटी आप देखी ना अतए যারা আমরা আল্লাহর মেহমান হতে পারিনি যাদের জন্য হজ করার সুযোগ হয়নি তাদের জন্য এ সুবর্ণ সুযোগটি অপেক্ষা করতেছে হাজি সাহেবগঞ্জ জুলহাজ মাসের নয় তারিখে যখন তারা আরাফায় অবস্থান করবেন তখন আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে এই নফল পালন করার মধ্য দিয়ে পূর্বের এবং পরের এই দুটি বছরের গুনাহগুলো আমরা মাফ করাই নিতে পারি রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে আল্লা সুবাহানা আমাদের প্রত্যেককে আরাফা এবং পরের এই দুটি বছরের সকল করে দেন আল্লাহাম রবিল্লা আলমিন ওয়াসাল আলীনা بآيات الكتاب البينات بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطفين فضجوا بالشهادة ناطفين